আসসালামুকুম বরহমুল ববরকতাতিলামদুলিলামমিন بعد আশরফলমুরসলিন নবীন মহমদি আজমাই ন বিসমিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকের আলোচনার বিষয়বস্তু আহমিয়ত সালাত ওয়া ফা ইলুহা সলাতের এবং গুরুত্ব ও তার ফজিলত সম্মানিত দিনী ভাইরা আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে এই পৃথিবীতে যে দিন দিয়েছেন এবং যেই দিনটি স্বয়ং তিনি মনোনীত করেছেন এবং সেই দিনের প্রতি উনি রাজি এবং খুশি হয়েছেন সেই দিনের নাম হলো দিন ইসলাম আল্লাহরবুল আলমিন বলেছেন আল ইউমা আকমাল তুলা কুম আমি তোমাদের জন্য আল্লাপাক এর দরবারে আমরা লাক ও শুক্রিয়া জ্ঞাপন করবো লাখ শুক্রিয়া জানাবো যে রব্বুল আলমিন আমাদেরকে তার মনোনীত দিন বোঝা এবং তার উপর অটল থাকার তৌফিক আল্লা পাক দান করেছেন তো এই ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি পাঁচটি জিনিসের উপর যে বিষয়ে আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ আনহুর একটি হাদিস ইমাম বোখারি এবং মুসলিম রেওয়ায়ত করেছেন বর্ণনা করেছেন হাদিসটি হলে এই তিনি বলেন আল্লাহ নবী সাহা সালাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর বুনিয়াল ইসলামু আলা হামসিন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর শাহাদী আল্লাহ ইলাহা ইহ প্রথম নাম্বার হলোই যে সাক্ষী দেওয়া এ কথার উপর যে আল্লাহ ছাড়া কোনো সত্যম আবুদ নেই ও আন্না মুহাম্মদর রসুল্লাহ এবং এটাও সাক্ষী দেওয়া যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রসুল ও একামি সালাত আর দ্বিতীয় নম্বর স্তম্ভ হল সালাত কায়েম করা সালাত প্রতিষ্ঠিত করা নামাজ কায়েম করা ওয়া ইতা ই জাকাত তৃতীয় নম্বর হলো জাকাত প্রদান করা ও সৌমি রমাদান এরপরে চতুর্থ নম্বর রমাদানের শ্যাম পালন করা ও হাজুলঈদ মানিস তথা ইলেহি সাবিলা যে ব্যক্তির মক্কায় পোষার সমর্থন রাখে এমন ব্যক্তির উপর হজ ফরজ করে দিয়েছেন তো এই পাঁচটি ইসলামে রুকুন কালেমায় শাহাদাত এবং একামাত সালাত কায়েম করা জাকাত প্রদান করা পালন করা এবং হজ পালন করা তো এই ইসলামের পাঁচটি রুকনের অর্থ হলেই যে পুরাটা ইসলাম এই পাঁচটা জিনিসের উপর নির্ভরশীল এই পাঁচটা থেকে কোনো ব্যক্তি যদি একটা বাদ দেয় তাহলে কোশ্চিন কালেও সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না তো এই পাঁচটির ভিতরে একটি সেটা হলো কালেমায় শাহাদাতাত অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মে আসার জন্য ইসলামের ভিতরে আসার জন্য কালেমায় শাহাদাত তাকে পড়তে হবে বিশ্বাস করতে হবে এবং তার উপর আমল করতে হবে দ্বিতীয় নাম্বার একজন মুসলমানের জন্য আমলের ক্ষেত্রে ইসলামের রুকুনের তারতিব এবং ধারাবাহিকতা অনুযায়ী যদিও দ্বিতীয় নাম্বার কিন্তু আমলের ক্ষেত্রে সালাত, অর্থাৎ নামাজ প্রথম রুখুন অর্থাৎ আকিদার পরে সর্বপ্রথম যেটা আমাদের করণীয় কাজ হবে সেটা হলে ইকাম সালাত ইবনে আনহু একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন যে আল্লাহ নবী সালাম জাবালকে ইয়ামানে পাঠালেন এবং তিনি বললেন কিতাব তুমি আহলে কিতাব ইল্লাল্লাহ তো তোমার দাওয়াতের প্রথম কাজ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কালেমার দিকে তাদেরকে আহমান করা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এটা তাদেরকে পৌঁছাই দিবা ফাইন হোম আতাউল ইদা তারা যদি এটা মেনে নেই অর্থাৎ কোনো ব্যক্তি কালেমায় শাহাদ পড়ার পূর্ব পর্যন্ত তার ইসলামের কোন হুকুম হাকাম তার উপর প্রয়োগ হয় না যখনই সে কালমা পড়ে যখনই সে মুসলমান হয়ে যায় যখনই সে ইসলামের ভিতরে প্রবেশ করে তখন দ্বিতীয় নম্বর তাদেরকে ডাকবা এক সলাম করা নামাজ কায়েম করা তাহলে বুঝে আসলো যে শরীয়তের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই কালেমা দিয়েছেন এরপরে দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো একা সালাত সালাতামাজ কায়েম করা আমলের ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্ব যেটা দিয়েছেন সেটা হল নামাজ কয়েম করা যে বিষয়ে আল্লাহ আবনা সেনিন যখন তাদের বয়স হবে সাত বছর ওহম আব না আর যখন তাদের বয়স ১০ বছর হবে তখন তাদেরকে নামাজ পড়ার জন্য তাদেরকে তুমি শক্তি প্রয়োগ করো এবং তারা যদি নামাজ ত্যাগ করে এবং পিটাই করো তাহলে প্রয়োগ তখন থেকে সে যেন কোন রকম ভাবে এক ওক্ত সলা তো যেন সে কোনোদিন ছেড়ে না দেয় এবং তার থেকে কাজা না হয় এজন্য প্রথমই একটা প্রস্তুতিমূলক ভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সাত বছর থেকে এবং নির্দেশ দিয়েছে যে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন থেকে তাকে সালাতের জন্য নামাজের জন্য নির্দেশ দাও তাহলে এখান থেকে বুঝে আসলো সালাতের গুরুত্ব বেশি আল্লাহ পাক দুনিয়ায় যত হুকুম করেছেন। করেছেন পাক দুনিয়ায় জিব্রাইল সালামের মাধ্যমে ওহি প্রেরণ করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের উপর শরীয়তের হুকুম আহকাম জারি করেছেন কিন্তু সালাতের যখন বিষয় এসেছে सलाादर विषय आल्ला दुनिया नाजिल करें प्रिय नबी मोहम्मद सल्लाम केल्ला पाँ रसूल आल्ला पा सलादे फरस कर दिए सलादे आल्ला वजिब कर दिए यदि चो प्रथम আমাদের উপর সালাত পঞ্চাশ করে দিয়েছিলেন আল্লাহ তখন তিনি বললেন আমার উপর আমার উম্মতের উপর পঞ্চাশ বক্ত সালাত খরচ করে দিয়েছেন তখন বলেছেন যে পঞ্চাশ বক্ত সালাত আপনার উম্মত কোনদিন তারা আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান যে आपना रब कम कर सर्वशेष पांच वक्त नाम आल्लाक रेखे दिए बोले कोक्त नाम आदाय आल्ला पा पंचाश वक्त सवा देवें नाम गुरुत बुझे आसलो যে আল্লাপাক অন্যান্য এবার চাইতে এটাকে একটা ভিন্ন ভাবে গুরুত্ব দিয়েছেন এবং ওনার উপর যখন ফরস করেছেন তখন ওনাকে আল্লাপাক আসমানের উপর ডেকে নিয়ে গেছেন তাহলে এটা দ্বারা বুঝে আসলো যে নামাজের গুরুত্ব অন্যান্য এবাদের চাইতে অনেক বেশি এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই নামাজের সম্পর্কে বলেছেন জাবের রাজি আনহু। তিনি বলেন নিশ্চয় ইমান সিরিকের মাঝে পার্থক্যকারী জিনিস সেটা হলো সলাৎ তাহলে সে মমিন থাকে মুসলমান থাকে আর এই দিকে নিয়ে যায় তাহলে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে এটাকে কুপুরের সাথে তুলনা করেছেন এটাকে ছেড়ে দেওয়া সুরেশা একশত তিন নম্বর আয়াত আল্লাহাক বলছেন নিশ্চয় আল্লা পাক নামাজের জন্য সলাাতের জন্য একটি নির্দিষ্ট সময় আল্লাহ পাক দিয়েছেন এবং বলেছেন হাফিদু আল্লা সালাতি ও করো হেফাজত করো হাফিজু মানে যেভাবে আদায় করা আল্লা নবী সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং উনি যে সময় নির্ধারণ করে দিয়েছেন এবং যেভাবে খুশু এবং খুজুর সাথে এটাকে মনোযোগীর সাথে যেভাবে আদায় করতে বলেছেন হাফিদু সেই ভাবে তুমি আদায় করো ওয় সাল এল উস্তা বিশেষ করে অর্থাৎ সালাত আদায় করার জন্য হুকুম দিয়েছেন সেটাকে হেফাজত করার জন্য হুকুম দিয়েছেন এবং আল্লাহর সালাত অর্থাৎ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তো এই মুহূর্তে একটি আপনাদের সামনে বিরতি তো বিরতির পরে বাকি অংশ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো আল্লাহ রব আলমিন আমাদেরকে আমল করার তৌফি দান করুন নিশ্চয়ই যে আল্লাহর সাথে সেরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং যার নাম বাংলাদেশে ও রাত সাড়ে নারতে বিস টিভি বাংলায় পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা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 बुधवार और शुक्रवार रत साढ़े सलू अल्लीमिम अबू हुरर रज सल्लाहुअली प्रत्येक क्या মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জাননাতে নিয়ে যেতে পারবে না সাহাবিকান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা मानुषेरा जन गभर घुमे मग्न घुम थे उठे शेख परस्पर उभये भलोबा क्यों इन दृष्टि नींदन जुलुम एचार দেখুন বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম এবং বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ইসলামে যে পাঁচটা রুকুন দিয়েছেন তার ভিতরে দ্বিতীয় নম্বর ওখুন হলো সালাত আদায় করা নামাজ কায়েম করা এবং বলছিলাম যে পাক যত হুকুম হাকাম নাজেল করেছেন সবগুলি দুনিয়ায় নাজেল করেছেন কিন্তু নামাজের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে আল্লাপাক তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে উনি আসমানি ডেকে নিয়ে যে তারপরে ওনার উপর সালাত ফরজ করে দিয়েছেন তো এ বিষয়ে এই গুরুত্ব সম্পর্কে আল্লাপাক সুই রায়সা একশত তিন নম্বর আয়াত আল্লাপাক বলছেন ইন্না সলাত হেফাজত করো হাফিজু মানে যেভাবে আদায় করা আল্লা নবীলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং উনি যে সময় নির্ধারণ করে দিয়েছেন এবং যেভাবে খুশু এবং খুজুর সাথে এটাকে মনোযোগের সাথে যেভাবে আদায় করতে বলেছেন হাফিদু সেইভাবে তুমি আদায় করো সাল বিশেষ করে অর্থাৎ করার জন্য হুকুম দিয়েছেন এবং আল্লাহর বলেন ইন্না সালাত নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ মানুষকে খারাপ কাছ থেকে বিরত রাখে তাহলে বুঝে আসলো আল্লাহ পাক আমাদেরকে যে সালাত দিয়েছেন এ সালাতের একটি বিশেষ গুরুত্ব আছে আবু হরাজার একটি হাদিস আল্লাহ নবীসাল্লাম বলেন তার আমলের বিষয়ে সর্বপ্রথম সালাদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে ফঈদা সালোহাত সলাতটা যদি ঠিক বের হয় যেখানে বলে নাই যে সালাত সে যদি পড়ে থাকে তা বলে নাই বলছেন ফঈদা সালোহাত সালাদ যদি ঠিক বের হয় কারণ সালাদ আদায় করা ভিন্ন জিনিস এবং সেটাকে কায়ম করা ভিন্ন জিনিস পড়তে পারে। কিন্তু সেটাকে যেভাবে আল্লাহ নবীলাম যে আদর্শ উনি সালা রেখে গেছেন যে পদ্ধতি রেখে গেছেন সেইভাবে যদি আমরা মনোযোগ সহকারে সেভাবে যদি আদায় করি তাহলে এটা হবে একামাত সলা তো আল্লাহ নবী সালাম বলেছেন কেয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে সালাদ সম্পর্কে আর সলাতে যদি সে সঠিক উত্তর না দিতে পারে সলাদ যদি তার ঠিক মতো না হয় তাহলে বাকি প্রশ্ন করার কোন আমলের কারণে তোমরা আজকে এই সাকার নামে জাহান্নামে এসেছ লাম নাকু মিনাল মুসাল্লিন তখন তারা বলবে যে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না সালাত আদায় করতাম না তো এখান থেকে বুঝে আসলো সালাতের গুরুত্ব অনেক বেশি সালাত যদি কেউ আদায় না করে তাহলে সে পরবর্তীতে আরও যতই আবাদত করুক না কোনো সে সিয়াম পালন করুক সে জাকাত আদায় করুক সে হজ করুক কিন্তু সে যদি সালাত আদায় না করে তাহলে সে পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না আমরা অনেকেই এটা মনে করি যে সালাত এটা আল্লাপাক ফরজ করে দিয়েছেন কিন্তু আমরা অনেক সময় এটা পড়ি আবার অনেক সময় এখান থেকে গাফিল হয়ে যায় অনেক সময় সেরে দেয় এ বিষয়ে আল্লা নাম বলেছেন আল্লাহ তালা তার দায়িত্ব ওই ব্যক্তি থেকে আল্লাপাক তুলে এলেন তাহলে সালাত ত্যাগকারী সালাত যে ব্যক্তি সেরে দেয় পাক তার সম্পর্কে তার হেফাজতের দায়িত্ব আল্লাপ তার হাত থেকে তুলে এলেন তো আল্লা পাক যদি তার হেফাজতের দায়িত্ব যদি তুলে নেন তাহলে কিভাবে আল্লাহর কাছে এবং আবদুল্লাহ বিন শকীক রাজি আল্লাহ তিনি বলেন যে আমলের ক্ষেত্রে অন্য কোন আমলকে ছেড়ে দেওয়া এটা কুফরি মনে করা হতো না কিন্তু নামাজকে ছেড়ে দেওয়া এটা আল্লাহ নবী সাহা সাল্লামের একরাম তেনারা এটাকে কুফুর বলে মনে করতেন বিধাই নামাজ ছাড়া কোনোদিন সফলতা আসতে পারে না আল্লাহ নবী সাল্লাম উনি যখনই কোনো বিপদের নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ পাক এই নামাজের হুকুম পূর্বে আরো যারা নবী এবং রসুল ছিলেন আল্লাপাক তাদেরকেও নামাজের হুকুম দিয়েছেন মিসা আলাহি সাল্লাম ঈসা সালাম ইব্রাহিম সালাম প্রত্যেকেই আলাপাক নামাজের হুকুম দিয়েছেন এবং তিনারাও তার উম্মদেরকে নামাজের হুকুম দিয়েছেন এই নামাজ দুনিয়ায় যারা প্রতিষ্ঠিত করেছেন তারা পরিপূর্ণ মুসলমান বলে আখ্যায়িত হয়েছেন বিধায় নামাজ ছাড়া দুনিয়া এবং আখিয়াতের সফলতা অর্জন করা সম্ভব নয় এই নামাজের গুরুত্ব জানার পরে নামাজের যেটা ফজিলত এই বিষয়ে আমরা আলোচনা করব যে এই বিষয়ে আবু হর রাজা আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন যে তোমরা আমাদেরকে বলো যে কারো বাড়ির সামনে যদি কোনো নদী থাকে এবং ওই ব্যক্তি যদি সেই নদীতে পাঁচ বার গোসল করে হালকাম দারানি হিউন তাহলে তার শরীরে কি ময়লা আবর্জনা থাকতে পারে খামস। এটাই উদাহরণ পাঁচক তো যে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে পাঁচবার বার গোসল করলে যেরকম শরীরে কোনো ময়লা আবর্জনা থাকে না কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ যদি সে সময় মতো আদায় করে তাহলে আল্লাহ তার জীবনের গুনাকে ধত করে তাকে পাক ও পবিত্র বানিয়ে দেয় আবু হরত আর হাদিবেন তিনি বলেছেন আল্লাহ নব ইসলাম বলেছেন যতক্ষণ বন্ধু সে কাবিরা গুনা না করবে অর্থাৎ একটি নামাজ থেকে নিয়ে আর একটি নামাজ পর্যন্ত এবং জুমা থেকে নিয়ে জুমা পর্যন্ত আল্লাপাক কাফারা হিসেবে বানিয়ে দে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে এবং তারপরে আবার জহরের সালাদ যদি সে আদায় করে তাহলে ফজর থেকে জহর পর্যন্ত যতগুলি সগিরা গুণা হয়েছে এই সলা আদায় করার মাধ্যমে পাক তাকে ক্ষমা করে দিবেন। ঠিক তেমনি জহর থেকে আসর আসর থেকে মাগরীব এবং মাগরীব থেকে ইশা ঈশা থেকে ফজর এর মাঝখানি যে সময়টুকু আছে এর মাঝে যতগুলি সহিরা গুণা আছে আল্লাহ পাক সেটাকে ক্ষমা করে দেন সেটা কিভাবে ভাবে আল্লাহ নবীলাম বলছেন এবং করবে। ভাবে করা ভিন্ন জিনিস ওই অজুকে সুন্দর উজু বলে আখ্যায়িত করা হবে শরীয়তের পরিভাষায় যেই অজুটি আল্লাহ নবী সালামের নমুনা অনুযায়ী উজু করা হবে সেটাকে সুন্দর উজু বলে এবং প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তিন বার করে সুন্দরভাবে ধৌত করে প্রথমে বিসমেল্লা বলে শেষে দোয়া বলে এভাবে যখন সে সুন্দরভাবে উজু করবে তো আল্লাহনবুল ইসলাম বলেছেন কেহ যদি এভাবে উঁজু করে এবং উঁজুটাকে সুন্দরভাবে করে আল্লাহন ইসলাম এটাও বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো না যে আমলটা তোমাদের গুণাকে ক্ষমা করে দিবে। এবং যে আমলের কারণে পাক তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আল্লাহনবুল ইসলাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উঁজু করবে जुर जो सेजुर अंग प्रतंगत कर हाथ सागीरा गोर पानी फोटार गुनागुल आल्लापा झरिए फेबे जो चेहरा धोबें चेहर मध्यमे जो सागीरा गुना आल्लापाजुर मध्यमेर गुनागुली झरिए दीबें ठीक तेम ही भाव से जो पा धोबे हाथ धोबे तक पाँच हाथ द्वारा যতগুলি সগিরা গুণা সাব্যস্ত হয়েছে এগুলি গুণা ওজুর মাধ্যমেই আল্লাপাক ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ রুব ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যখন ঘর থেকে অজু করে যখন বের হয় মসজিদের উদ্দেশ্যে তখন সে যতটা কদম সে উত্তোলন করে যতটা পা উঠায় প্রত্যেকটা কদমের বদলে আল্লাপাক একটি করে নেকি লেখেন এবং একটি করে গুণা আল্লাপাক ক্ষমা করে দেন তো এটা হলো নামাজের গুরুত্ব যে নামাজ পড়ার জন্য কেবল অজু করেছি ওজুর মাধ্যমে আল্লাপাক গুনা ক্ষমা করে দিচ্ছেন এরপর যখন মুসজিদে আসছি মুসিদে আল্লাহ ক্ষমা করেন এ বিষয়ে একটি হাদিস আবদুল্লাহ আল্লাহ তিনি বলেন যে আন্না রান একজন ব্যক্তি কাব্বালা ইমর আতান একটা মেয়ে সে চুম্বুন দিয়েছে পর নারীকে সে চুমো দিয়েছে এটা একটা অপরাধ এটা গুনা তো ওই ব্যক্তি চুমো দেওয়ার পর যখন আল্লাহ নবী আসালামের দরবারে আসছেন মসজিদে আসছেন আসারবা বলছেন হে আল্লাহ নবী সাল্লাম আমি তো একটা অপরাধ করে ফেলেছি তো এর যদি কোনো শাস্তি থাকে তাহলে আমাকে শাস্তি দেন আল্লাহ নবী সালাম সালাদ আদায় করার জন্য গিয়েছেন নামাজ পড়ে আবার যখন ফিরে আসছেন ওই ব্যক্তি ওই সাহাবি আবার আল্লাহ নব্বী সালসালামের সামনে এসে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমি তো এই একটা ভুল করেছি তো আল্লাহনবীলাম বলেছেন তুমি নামাজ পড়ো নাই বলছেন হা পড়েছি আল্লাহ তোমার হুমা করে দিয়েছে ইন্দাল হাসানাত ইদ হিবিন এই জন্য আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো তুমি আল্লাহর ভয় করো আর যখন তোমার দ্বারা কোন গুনার কাজ সম্পাদন হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় তখন সে গুনার পরে তুমি একটি ভালো কাজ করো ওই ভালো কাজটি তোমাদের গুনাকে মুশিয়ে দিবে তাহলে বুঝে আসলো যে নামাজের গুরুত্ব শরীয়তে ভিতরে অনেক বেশি এবং এই নামাজের মাধ্যমে একজন ব্যক্তি সে সম্পূর্ণভাবে গুণা থেকে মুক্ত হতে পারে তবে সেই গুণাটি যেন সহিরা হয় কাবিরা না হয় যদি কাবিরা গুনা হয় তাহলে তার জন্য অবশ্যই তৌবা করতে হবে আর যদি সগিরা গুণা হয় তাহলে এমনভাবে নেক আমলের মাধ্যমে পাক তার গুণাকে ক্ষমা করতে পারেন কিন্তু কাবিরা গুনা যেন তৌবা করা শর্ত আল্লাহ পাক যেন নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝা এবং তার উপর আমল করা তৌফিক দান করুন দাওয়ানা রবিল আলমিন ও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত ইসলামী অর্থ ব্যবস্থা হলো না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে আল্লাহ এবং তার রাসুল সুদ হারাম ঘোষণা করেছে হারাম ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে তারা হবে চিরস্থায়ী জাহান্নী একটি সুসম্পন্ন অর্থনীতি ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে বাংলায়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 शुक्रवार नरि विधान नारंस जो अनिवार्य ना शेख सैफुद्दीन बिल्ल मदल तुन्नार आलोक जीवन गढ़ार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 आज रात रत साढ़े एगारोटे और रात एगारोट भारत पीस टी बांगल्